রহমান রহিমিম গতদিকে আলোচনা মধ্যে হতে কারো কাছে আশ্রয় প্রার্থনা করা কারো কাছে দোয়া করা কাউকে আহ্বান করা কারো কাছে মনের আকুতি ব্যক্ত করা এগুলো হচ্ছে সব সির্কের অন্তর্ভুক্ত গায়রুল্লার কাছে আশ্রয় চাওয়া গায়রুল্লাহার কাছে দোয়া করা গায়রুল্লাহার কাছে কাকুতি মিনুতি করা এটা হচ্ছে শির্কের অন্তর্ভুক্ত এই চলছিল গত কয়েকটি আলোচনা গায়রুল্লাহ বলতে আসলে কি বুঝায় আমরা বলেছিলাম যে আল্লাহ ছাড়া যত কিছু আছে সব হচ্ছে গায়রুল্লাহ সেটা প্রাণী হতে পারে নির্জীব নির্জীব প্রাণীও হতে পারে হতে পারে নির্জীব কোন বস্তুও হতে পারে গাছ হতে পারে পাথর হতে পারে মানুষ হতে পারে জিন হতে পারে অথবা অন্যান্য যে মাকলো কাপ রয়েছে সেগুলোও হতে পারে চাঁদ হতে পারে সূর্য হতে পারে তারকা হতে পারে সব কিছুই হতে পারে তো সেক্ষেত্রে লেখক রাহিমাউল্লাহ সুন্দর করে দলিলগুলোকে নিয়ে এসছেন যে পৃথিবীতে যত মাকলুকাত রয়েছে এই মাকলুকাতের মধ্যে উত্তম এবং শ্রেষ্ঠ মাকলুক হচ্ছে মানুষ আর এই মাকলুকাত শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মাকলুকের মধ্যে হচ্ছে সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব যাদেরকে দান করা হচ্ছে তারা হচ্ছেন নাবির নিয়ে এসেছেন একজন হচ্ছে নিয়ে এসেছেন এবং দ্বিতীয় দলিল যাকে নিয়ে এসেছেন যে সৈয়দ ওয়ালাদ আদম আদম আলাই ইস্তালামের সন্তানদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব যাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন কোরআন দিয়ে যে উভয় হচ্ছে আল্লাহর কাছে দুর্বল উভয়ই হচ্ছে আল্লাহর কাছে অক্ষম আল্লাহর শক্তির কাছে আদম ইসলামের শক্তির কোনো কিছুই নেই মহা ইসলামের को किई नहीं उभय एकदम दुरबल एकदम दुरबल गुणाविर दिक दिए क्षमत दिक्कत सकल क्षेत्र एक बारे दुरबल सी मानुषर मध्य श्रेष्ठत जैसे देवा तरह जी दुरबल थे तेज आहवान करना चाहिए तहवान कर लेकिन सड़िक है तर का दवा कर लेकिन सड़िक हो जाए তাদের কাছে মনের আকুটি ব্যক্ত করলে আহ্বান করা এই আমাদের ঠাকুর দেব দেবী আর আমাদের এই সরস্বতী কালী দুর্গা এদেরকে কি করে আহ্বান করা যেতে পারে আর এরা কাপেরা যেহেতু মুসলিকে যেহেতু হিন্দু ওদেরকে ডাকলে পাপ হবে কিন্তু আমাদের পীর বুজু ডাকলে পাপ হবে না কারণ এরা হচ্ছে এদেরকে ডাকা যেতে না না যাবে আমরা সেখানে দোয়া হচ্ছে দুই প্রকার তাই না মনে আছে দোয়া হচ্ছে দুই প্রকার এক নাম্বার হচ্ছে এবাদতের দোয়া আরেকটা হচ্ছে চাওয়ার ক্ষেত্রে দোয়া উভয়ের চাই এবার উভয়ের চাই এবার এর মধ্যে কোনো একটাকে যদি কেউ জন্য দিয়ে দেয় তাহলে সে মধ্যে ডুবে যাবে এবং তার আমলটা শির আমল হবে সে পরিণত হয়ে যাবে এ ছিল পৃথিবীবাসী মাকলুফা দের বর্ণনা এ পর্যন্ত আজকের আলোচনা যে মানুষগুলোকে না হলে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে কারণ আল্লাহ বলেছেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে তো মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে এই দুর্বল করে মানুষকে সৃষ্টি করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবল করে আর একটা প্রাণীকে সৃষ্টি করা হয়েছে তা হচ্ছে মালাইপা सृष्टि विशाल विशाल शक्ति देखते शक्ति आम शून्य उठिए उठिए चापा दिए नीचे फेले दिए बारे गोष्ठी भाव शेष हो गए पृथ्वी तरह अस्तित्व नहीं জাতি তারপরে ফেরাউনের যে জাতিটা ছিল সেই জাতি তারপরে আস তা এদের অস্তিত্ব একেবারে পৃথিবী থেকে মিটে গিয়েছে কোনো অস্তিত্ব পৃথিবীতে আসছি কেনে আল্লাহ যদি না জানাতেন পুরানি মে আমরা জানতেও পারতাম না কারণ এত আগের কোন মানুষ এখন বেঁচেও নেই সেই সময় ইতিহাস সংরক্ষণের কোনো ছিল না এই করেছেন একজন কোন ব্যবস্থাপনা যেমন ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে যখন আহত করে দেওয়া হলো তার শরীর থেকে যখন রক্ত ঝুলল অজ্ঞান হয়ে পড়লেন এরপরে একটা পর্যায়ে যখন তার জ্ঞান ফিরে আসলো আল্লাহ তারা তাকে পাঠিয়েছেন আপনি যদি এদের ব্যাপারে কোন সিদ্ধান্ত দেন এই চাহেবাসীদের ব্যাপারে যদি কোন সিদ্ধান্ত দেওয়ার আপনি সিদ্ধান্ত দিয়ে দেন এদেরকে আল্লাহ পাঠিয়েছেন আপনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এরা রয়েছে এবং বলছেন তাই ঘটবে এখানে এখতিহার দেওয়া হয়েছে আপনাকে যা বলবেন আপনি তাই ঘটবে আপনি বলেন আপনি যদি বলেন তাহলে এই তাহেবাসীকে এই দুই পাহাড়ের মাঝখানে নিয়ে দুই পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে উপরে উঠিয়ে নিব এবং সেখান থেকে ফেলে এদেরকে সমূলে ধ্বংস করে দেব শেষ করে দেব একদম শেষ করে দেব আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম তিনি বলছেন যে না এদেরকে এভাবে শেষ করে দিও না আমি আশাবাদী আমি আশা ব্যক্ত করছি যে এদের ভবিষ্যৎ বংশধরেরা আল্লাহ সব হই খেয়ে মেনে নিবে আমার দাওয়া খেয়ে তারা মেনে নিবে বুঝে নিবে ভবিষ্যতের পারে কিন্তু এদের ভবিষ্যৎ করে দিবেন আর দেখাও গেল তাইতে সবচেয়ে শ্রেষ্ঠ মহাদ্ব হিসেবে যাকে পাওয়া যাচ্ছে আবু আলাদ ছিলেন ঠিকানকারী মানুষ ঠিকানকারী মানুষ আরো অসংখ্য ছিলেন যাদের জন্য প্রথম দোয়া করেছিলেন গ্রাইবাসীদের জন্য আল্লাহ যে আল্লাহমি পাইমন মাক্কা থেকে অনেক দূর থেকে প্রায় দেড়শো দুইশো কিলোমিটার দূর এত দূর গেলেন আর যে জাতির সাথে তার তেমন কোন সম্পর্ক ছিল না সে জাতির কথা আল্লাহর কাছে বলছেন আল্লাহ জেকাউমি আল্লাহ তুমি আমার কমকে দাঁড়িয়ে দিয়ে দাও অথচ তারা তার কমের অন্তর্ভুক্ত ছিলেন না সে এই হিসাবেছেন যে আমি এ পর্যন্ত দাওয়াত নিয়ে এসেছিলাম এরা হচ্ছে আমার দাওয়াতের তো তাদের জন্য তিনি দোয়া করছেন তো এই অসংখ্য মালাই তাকে আল্লাহ সৃষ্টি করেছেন অসংখ্য গ্রেষ্ঠ তাকে আল্লাহ সৃষ্টি করেছেন বিশাল বিশাল ক্ষমতা দিয়ে জিভিলাম তাকে আল্লাহ সুহান ও সৃষ্টি করেছেন ছয় শত ডানা দিয়ে এই ছয় শত ডানার মধ্যে হচ্ছে একটি ডানা একটি ডানা এত বড় এর পরিধি এত বেশি এই একটি ডানাকে যদি পৃথিবীর উপরে ছড়িয়ে দেওয়া হয় সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে পুরো পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে এবং পুরো পৃথিবীকে একটি ডানার উপরে উঠিয়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ সুহান তার ডানার মধ্যে দিয়েছেন একটি ডানার উপরে পুরো পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন এই যাকে তিনি এত বড় ক্ষমতা দিলেন তাহলে এই ক্ষমতা বাংলুকে যিনি স্রোষা যিনি তাকে সৃষ্টি করেছেন তার ক্ষমতা কত বেশি তার ক্ষমতা मालायका जान नाम दायित्व नियोजित मालायक सम्मानित दू जन लेखक जब दायित नियोजित मालायका এই দুনিয়াতে ভূমিকম্পের দায়িত্বে নিয়োজিত মালাইটা পানির দায়িত্বে নিয়োজিত মালাইটা মানুষের আমল নামা দেখার দায়িত্বে মালাইটা রাস্তায় রাস্তায় ডিউটিরত মালাইটা দিনী মসজিদ গুলোতে এসে বসা মালাইটা অসংখ্য মালাইটাকে নাম জানা এবং না জানা অসংখ্য মালায়িকাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এর সঠিক গণনা একমাত্র আল্লাহ জানেন একমাত্র আল্লাহ জানেন অসংখ্য মালাইকা প্রায় সত্তর হাজার মালাইকা তার পিছনে আদায় করলেন তিনি সেখানে তালাফ পড়ালেন তিনি সেখানে তালাফ করলেন তিনি সেখানকার বর্ণনা দিচ্ছেন যে বাই মাহমুলে তলাপ করার মতো একটা একসাথে আর যেই মালাইকা একবার সেখানে তলাপ করার হুকুম পায় অনুমতি পায় সে জীবনে দ্বিতীয়বার আর অনুমতি পাবে না এইভাবে চব্বিশ ঘন্টা সারা বছর সারা মাস চলেই যাচ্ছে পৃথিবীর শুরু থেকে নিয়ে মালায় আসমানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একেবারে এটা চলতেই থাকবে এক গ্রুপ যারা প্রবেশ করে তারা আর দ্বিতীয়বার এখানে প্রবেশ করার অনুমতি পাবে না দ্বিতীয়বার অনুমতি পাবে না এখন এটা অর্থগত ভাবে যে করা চলছে তা নয় র্যান্ডম সবসময় চলেই যাচ্ছে একটা মুহূর্ত খালি এক গ্রুপ পড়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আর গ্রুপ প্রবেশ করছে সে বেরিয়ে যাচ্ছে আর গ্রুপ প্রবেশ করছে এরা বের হচ্ছে গ্রুপ প্রবেশ করছে চলতে থাকবে প্রথম গ্রুপ আর দ্বিতীয়বার সেখানে প্রবেশের অনুমতি পাবে না এত বেশি পরিমাণ করেছেন মানুষ আর কয়টা আদর জিমদের মধ্যে শুমারি যদি করা হয় তাহলে সেটাও জানা যাবে যে তোমরা কত আছো তুই টুনে দাও সেই মালাইটাকে কে করবে কে করবে এর সঠিক সংখ্যা একমাত্র হানু মতাই জানেন পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে যদি ভর করে হাঁটতে হয় তাহলে এই বৃদ্ধাঙ্গুলি মতো জায়গা নেই তারা ওইখানে কি করছে করবক্ষণ তারা আল্লাহর খাম সানা তসবি তালিলে নিয়োজিত রয়েছেন कत क्षमता दिए आकाश गो भेजे चुने खान खान पड़ते थे जमीन तुरार मत उड़ते मानस गो दौड़ाते थक, थक पाला মানুষগুলো পালাতে থাকবে গর্ভবতী নারী তার সন্তান ঘনিষ্ঠ হয়ে যাবে দুষ্ট নারী তার সন্তানকে দুধ পান করা অস্বীকার করবে মানুষ মাতালের মতো ছুটতে থাকবে অথচ তারা মাতাল নয় মাত্র ছোট বলবে যেই মালাইকারের মধ্যে এত বেশি ক্ষমতা যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে তার একটা ছোট্ট ফুৎকারে তাহলে সেই মালাইশার মধ্যে কত ক্ষমতা দিয়ে আল্লাহ তারা তাকে সৃষ্টি করেছে জমিনে যখন ভূমিকম্প চলে আসবে ভূমিকম্প চলতেই থাকবে চলতেই থাকবে ভাঙতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে এই ভূমিকম্পের মাধ্যমে আজকে তো আমরা ভূমিকম্পে দেখতে পাচ্ছি সব দেবে যাচ্ছে সেই ভূমিকম্পের মাধ্যমে মাটি নিচে যা আছে সব উঠিয়ে মাটি মানুষ বলতে থাকবে মা ল কি হলো এই জমিনের কি হচ্ছে আকাশে কেন হেঁজে ভেঙে পড়ছে এই জমিনের কি হয়েছে ও কেন নিচে থেকে সব উঠিয়ে দিচ্ছে এই জমিনের কি হলো যে জমিন চুরার মতো করে উঠছে এই পাহাড়ের কি হলো যে পাহাড় উড়ে উড়ে চলে যাচ্ছে কি হলো কি ছোট একটা আর আরে ফুটকার যিনি দিবেন তাকে আল্লাহ কত পাওয়ার দিয়ে সৃষ্টি করেছেন আর যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি কত পাওয়ার ফুল তার কত ক্ষমতা রয়েছে তার কত ক্ষমতা রয়েছে এই বিশাল আকাশকে তিনি সৃষ্টি করেছেন এই দেখেন এই ছোট্ট একটা দশ দশ ফিট বাই বারো ফিট ঘর হবে এই একটা পিলার এই একটা পিলার এই ছাপটাকে টিকিয়ে রাখার জন্য চারুদিকে বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে অন্যথায় ছাদটা ঠিকই থাকবে না এই বিশাল আকাশ করেছেন পিলার দেখা যাচ্ছে না হতো তাহলে গাড়ির ওয়ার্কশপ গুলো বন্ধ হয়ে যেত একটা গাড়িও চলতে পারত না পাঁচ পিস সাত পিছের একটা পিলার একটা গাড়ি একটা গাড়ি কি করে চলবে এইখান থেকে যাবে ওখানে গিয়ে ওখানে যাবে ওখানে গিয়ে দিম বাড়ির পেলারের সাথে মানুষ বাড়িঘর করতে পারবে না মানুষের চলাচল মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাবে এক পৃথিবী একদম অনুপযোগী হয়ে যাবে যদি আকাশের জন্য পিলা নির্ধারণ করা হতো এই জমিনকে যদি এবার সমতল না করে এব করে পাহাড় পাথর দিয়ে তৈরি করা হতো যেমনি ভাবে পাহাড় তৈরি করা হচ্ছে তাহলে এই জমিনেও মানুষ বসবাস করতে পারত না খাদ্যশস্য উৎপাদন করতে পারত না এই জমি বাড়িঘর করা সম্ভব হতো না মানুষের জন্য না লুকাদের জন্য অনুপযোগী হয়ে পড়তে এই পৃথিবী এত দয়া করে এত সুন্দর করে এককভাবে তিনি সৃষ্টি করেছেন তার ক্ষমতা কত বেশি কত বেশি তার ক্ষমতা কোটি কোটি মানুষকে মুহূর্তের মধ্যে যা যিনি যান করে নিয়ে চলে যাচ্ছেন তাকে আল্লাহ সোহান তারা কত বেশি পাওয়ার দিয়েছেন কত বেশি পাওয়া দিয়েছেন তেয়ামতের ময়দান আল্লাহ সর্বশেষ ইস্তাফিলাম শ্রীহিঙ্গায় সুৎকার দিবেন জমিন ভেঙে চড়ে খান খান হয়ে যাবে আকাশ ভেঙে চড়ে খান হয়ে যাবে মারা হবে মানুষগুলো সব মরে যাবে रण कर समस्त मतलू के मारे हमला जिज्ञेस कर माह बाकी মারা যাবেন মিকাইল মারা যাবেন সবাই মারা যাবেন তারপর জিজ্ঞেস করা হবে যে আর কে মা বাকি আছে মান বাতিয়া ইয়া মালাকুল মাউ মালাকুল মাউদ আর কে বাকি আছে সে বলবেন যে আল্লাহ তোমার পবিত্র সত্তা আছে আর আমি আছি আর কেউ বাকি নেই সব শেষ হয়ে গেছে আর কেউ আকাশে না কেউ না জামিনে কেউ সব শেষ হয়ে গেছে আল্লাহ তুলবেন মহ এ মালাকুল মা তুমিও মরে যাও তুমিও মরে যাও শেষ মালাকুল মাও তো মরে যাবে এ আকাশে জামিন আর কেউ নেই পুরা শূন্য থমথমে অবস্থা কোথাও কোন প্রাণী খুঁজে পাওয়া যাবে না সেই অবস্থায় আল্লাহ তোমার জিজ্ঞেস করবেন লিমানিল মূল খুলিয়াও আজকের এই দিনে রাজত্ব কে আছো পাপিষ্ঠরা হে দাম্বিকেরা হে অমুকেরা অত্যাচারীরা এই রা সেইরা কে আছো তোমরা কোথায় আছো কোথায় তোমাদের অবস্থান কারো কোনো আওয়াজ চলবে না আল্লাহ জিজ্ঞেস করবেন লিমানিল মূল খুলিয়াও লিমানিল মূল খুলিয়াও আল্লাহ রস্তম হাজিত রয়েছে আল্লাহ জিজ্ঞেস করবেন আইনাল আইনাল জব্বারোন হে অপরাধীরা তোমরা কোথায় হে আত্মহংকারীরা দাম্বিকেরা তোমরা কোথায় আজকে যারা আমার পথ থেকে দূরে ছিলে আজকে তোমরা কোথায় কোথায় তোমাদের অবস্থান তারপর জিজ্ঞেস করবেন আজকে রাজত্ব কাজ নিজেই উত্তর দিবেন লিল মহা ক্ষমতাশালী একমাত্র আল্লাহরই রাজত্ব রয়েছে আজকে আর কারো রাজত্ব আজকে আর কে জানেন সব শেষ হয়ে যাবে এই মালাইকারা পর্যন্ত দুর্বল একদম দুর্বল আল্লাহর হুকুমের কাছে আল্লাহর আনুগত্যের কাছে আল্লাহর সত্তার কাছে এই মালাইকার পর্যন্ত একদম দুর্বল যাদের পুতকারে পৃথিবী ধ্বংস হয় যাদের পুতকারে সমস্ত মকলু কাছের সমস্ত মানুষের আত্মাকে হরণ করা হয় যাদের শুধুমাত্র একটা কব্জের মাধ্যমে যাদের মাধ্যমে পৃথিবীতে বিশাল বিশাল ঢেউ আসতেছে যাদের মাধ্যমে পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে যাদের মাধ্যমে আবহাওয়া বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে তারা পর্যন্ত দুর্বল কেমন দুর্বল যে যখন আল্লাহ আনাস আকাশে কোন ধরনের ওয়াই করেন কোন ধরনের আদেশ করেন কোনো বিষয় বলেন তখন তারা আল্লাহর ভয়ে ডানা ঝাপকাতে থাকে আল্লাহর ভয়ে তারা ডানা ঝাপকাতে থাকে তাদের এই ডানা ঝাপটানোর আওয়াজ শিকলের সাথে বাড়ি খেলে শিকল যেমন আওয়াজ হয় টাং টাং করে তারা ডান ভয়ে একেবারে তটস্থ হয়ে যায় তারা যে আল্লাহ কি হুকুম করছেন এই না পেয়ামস চলে আসে এই না ধ্বংসলীলা চলে আসে এই না সবকিছু শেষ হয়ে যায় আল্লাহ কি হুকুম করছেন এই বিষয়ে তারা ভয়ে একেবারে হয়ে ওঠে এই ভয় চলতে থাকে তখন তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করে কি বলেছেন তোমাদের রস কি বলেছেন পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করে যে কি বলেছেন তোমাদের রস আবার তারাই উত্তর দেয় মা যা কালার হাত जख मालिका कथा बार्ता था चेष्टा कर आकाशे गा किनते तरफ कथा बारा किनते এবং তারা যে ওইখানে চায় কথাবার্তা তারা চলে যাওয়ার জন্য প্রচেষ্টা চালায় ওইখানে প্রথম যে ব্যক্তি শুনল সে দ্বিতীয় ব্যক্তির কাছে সে তৃতীয় ব্যক্তির কাছে সে চতুর্থ ব্যক্তির কাছে সে পঞ্চম সে সত্য এইভাবে আস্তে আস্তে একেবারে জমিন পর্যন্ত এসে জমিনে যেই ব্যক্তি রয়েছে একটা ঘটনা ঘটে যায় আল্লাহ নির্ধারিত ভাবে ঘটনা ঘটান ঘটনা ঘটে আর হুজুরের কেরামতি বেড়ে যায় ঘটে ঘটনা আর কেরামতিজুরের এইভাবে করে তারা সিলসিলা দিয়ে ছিল একটা হচ্ছে নবতের পূর্বের অবস্থা নবতের পূর্বে আল্লাহ আসলামের উপরে যখন নবত আছে তার পূর্বে তখন তারা প্রচুর পরিমাণে সেখানে চলে যেত অহরহতার যাতায়াত করতো এবং বিভিন্ন ঘটনাগুলিকে তারা শুনতে পারত মারাইগা যে সমস্ত কথাবার্তা বলছে তারা জ্যোতিষীর কাছে এসে বলতো আর জ্যোতিষীরা সেই কথাগুলোকে মানুষের সামনে বলতো পৃথিবীতে আর সেই সময় মানুষগুলো মূর্টিকে পরিণত হয়ে যেত তারা জানতো যে হ্যাঁ এই যে জ্যোতিষী সে তো আনিমুল গায়ে সে তো গায়ে সংবাদ জানে আগামীকালকে এই ঘটনা ঘটবে সে বললো কি করে ওই এলাকায় এটা হবে সে বললো কি করে পতিত তো আলীমুল এই পরিমের মাধ্যমে যখন রত্ন করা হল তখন সেখানে যাওয়া একদম বন্ধ করে দেওয়া হল আর যেতেই পারছে না আর ওয়াহাইয়ের পরবর্তী প্রজন্মের ঘটনা হচ্ছে যে রত্নের মৃত্যুর পরে যে অবস্থা সেটা হচ্ছে আল্লাহ আগে বর্ণনা করে গিয়েছেন যে মালাইকার এখন ওইখানে পাহাড় দা নিযুক্ত হয়ে রয়েছে যখনই কোন শয়তান ওইখানে যাওয়ার জন্য প্রচেষ্টা চালায় তখনই তারা ওইখান থেকে উল্কি নিক্ষেপ করে আগুন নিক্ষেপ করে এই আগুনে কখনো কখনো একেবারে পুড়ে বসে পুঁতো ছাই যায় কখনো কখনো করে যে বেঁচে যায় কিন্তু তারা আর ওইখান থেকে কিছু শুনতে পায় না হালকা আওয়াজ যদি প্রেসাদের কথা বল কখনো কিছু শুনতে পারে তাহলে তার সাথে আরো হাজার হাজার কথাবার্তা মিলিয়ে এনে জমিনে যে সমস্ত গায়েব দাবিদার লোকজন রয়েছে তাদের কাছে বলে বলা পরে তারা এই সমস্ত কথাবার্তা বলে বলে তারা মানুষকে মুশ্রীকে পরিণত করে তিনটা অবস্থা অবস্থা ছিল তো তারা যখন দেখে যে আল্লাহ তারা কিছু বলছেন কিছু বলার জন্য কিছু আদেশ করার জন্য আল্লাহ তালা হুকুম করছেন তখনই তারা ডানা ঠাক্তাতে থাকে আল্লাহর ভয়ে দ্বিতীয় আর একটি বর্ণনা রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে যখন আল্লাহ বলেন যান তারা তাদের জানা ঝাপটানোর আওয়াজ হচ্ছে তাদের জানা ঝাপটানোর আওয়াজ হচ্ছে শিকল যেভাবে পাথরের সাথে বাড়ি গিয়ে টং টং করে উঠে ঠিক একই রকম ভাবে তাদের বাড়িতে টং টং করে উঠতে থাকে তাদের এই আওয়াজ এবং তারা ভীত হয়ে প্রকম্পিত হয়ে যায় আর যান দীর্ঘক্ষণ এই অবস্থা চলতে থাকে এর মধ্যে সর্বপ্রথম দিবজালাম তিনি মাথা উঠান তিনি সর্বপ্রথম মাথাকে উঠান তিনি সর্বপ্রথম উঁচু হন মাথাকে উঠান উঠানের পরে আল্লাহ সুবাহ তাকে ফের তাকে ওহাই করেন এই ওহাই করার পর তিনি এই ওয়াহাইটা নিয়ে সোজা চলে আসেন যার সাথে তাকে ওয়াহাই পাঠানো হয় তিনি তার কাছে চলে আসেন আর সেই সময় মালাহাগুলো তার কাছে জিজ্ঞেস করতে থাকেন যে কি বলেছেন আমাদের রব তিনি শুধু এতটুকুই বলেন যে আমাদের রব সত্য কথা বলেছেন আমাদের রব সত্য কথা বলেছেন এই বলতে বলতে তিনি একেবারে নবি পর্যন্ত চলে আসেন নবির কাছে এসে তিনি ওয়াহি আল্লা তরহান ওয়া তালা যা বলেন সেগুলোকে এসে তিনি বর্ণনা করে দেন এরপর তিনি আবার প্রত্যাবর্তন করেন এই মালাইকারাও হচ্ছে একদম দুর্বল আল্লাহ ভয়ে তারা একেবারে অজ্ঞান হয়ে পড়ে আল্লাহ ভয়ে তারা সেদায় পতিত হয়ে যায় আল্লাহ ভয়ে তারা দানাকে ঝাপ্কাতে থাকে ভয়ে চড়ে কাঁপতে থাকে আল্লাহর ভয়ে আকাশ পর্যন্ত কেবে উঠবে আল্লাহ তরহান ও তালা যখন করতে চান তখন পুরো পর্যন্ত আল্লাহ উল্লেখ করেছেন রাসুল সাল্লাম তাদেরকেও দুর্বল হিসেবে উল্লেখ করেছেন সেই মালাইকাদের কাছেও কিছু চাওয়া যাবে না আর এই পৃথিবীর যে সমস্ত দুর্বল রয়েছে তাদের কাছে কি বা দিতে পারে তারা কি বা দিতে পারে তারা কি বা করতে পারে যদি করতে পারে তাহলে তারা নিজেরাই কেন নিজেদের উপকার করে না যদি করতে পারে তারে তাহলে তারা নিজেরাই কেন নিজেদেরকে সকল প্রকার কল্যাণ দান করে না অকল্যাণ থেকে কেন তারা নিজেরা নিজেদেরকে হেফাজত করে না আল্লাহ আল্লাহলা আমাদেরকে তাও সেই পূজার দান করেন সকল প্রকার আল্লাহ থেকে চেয়ে নেওয়ার তো ফিক আল্লাহ আমাদেরকে দান করেন সকল প্রকার সিরিখ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের আইন এ বরকদ দান করেন আল্লাহ আমাদের আঙুলে বরকর দান করেন আল্লাহ আমাদের হায়াতে বরকদ দান করেন আল্লাহ আমাদের দিদি কে বরকান করেন আল্লাহ আমাদের সন্তান দান করেন আল্লাহ আমাদের সন্তান করে দেন আলমানি রপ্তানি বানিয়ে দেন আল্লাহ সালামাল